श्री श्री रामकृष्ण कथाम श्रीमकथित श्रीजुक्त केशवचंद्र सर सहित नौका विहार अक्टोबर अठारश बिराशी ख्रीट परिच्छेद ब्राह्मदिगकेदेश खर्म ब्राह्म समाज और पद श्रीरामकृष्ण ভক্তদের প্রতি মনেতেই বদ্ধ মনেতেই মুক্ত আমি মুক্ত পুরুষ সংসারে থাকি বা অরণ্যেই থাকি আমার বন্ধন কি আমি ঈশ্বরের সন্তান রাজাধিরাজের ছেলে আমায় আবার বাঁধে কে যদি সাপে কামড়ায় বিষ নাই জোর করে বললে বিষ ছেড়ে যায় আমি বদ্ধ নই আমি মুক্ত এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায় মুক্তই হয়ে যায় খ্রিস্টানদের একখানা বই একজন দিলে আমি পড়ে শোনাতে বললুম তাতে কেবল পাপ আর পাপ কেশবের প্রতি তোমাদের ব্রাহ্ম সমাজেও কেবল পাপ যে ব্যক্তি আমি বদ্ধ আমি বদ্ধ বারবার বলে সে সালা বদ্ধই হয়ে যায় যে রাত দিন আমি পাপি আমি পাপি এই করে সে তাই হয়ে যায় ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই কি আমি তার নাম করেছি আমার এখনো পাপ থাকবে আমার আবার পাপ কি আমার আবার বন্ধন কি। কৃষ্ণ কিশোর পরম হিন্দু সদাচারনিষ্ঠ ব্রাহ্মণ সে বৃন্দাবনে গিছল एक दिन भ्रमण करते करते जल तृष्णा पे एक कूवर का गए देखले लोक दाड़िए रेले तु एक जल्द तुकी ज़ोले ठाकुर महाशय जत मुचि कृष्ण किशोर बोले तु शिव नेल तुले दे भगवान नाम करानुषर देह मन सब शुद्ध हो जाए केवल पाप और नरक यथा क्यों एक बार बोल जो अन्याकर्म जाब ना और तार नामे करो। आ, नाम विश्वास कर ठाकुर प्रेम हा नाम गईते दुर्गा दुर्गा, दुर्गा माँ जदि मरी আখেরে এ দিনে নাতারও কেমনে জানা যাবে গো শঙ্করী আমি মার কাছে কেবল ভক্তি চেয়েছিলাম ফুল হাতে করে মার পাদপদ্যে দিয়েছিলাম বলেছিলাম মা এই নাও তোমার পাপ এই নাও তোমার পুণ্য আমায় শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার জ্ঞান এই নাও তোমার অজ্ঞান আমায় শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার সূচি এই নাও তোমার অসূচি আমায় শুদ্ধা ভক্তি দাও এই নাও তোমার ধর্ম এই নাও তোমার অধর্ম আমায় শুদ্ধা ভক্তি দাও একটি রামপ্রসাদের গান শোনো আয়ে মন বেড়াতে যাবি কালি কল্পতরু মূলেরে মন চারি ফল কুড়ায় পাবি প্রবৃত্তি নিবৃত্তি জায়া তার নিবৃত্তিরে সঙ্গে লবি ওরে বিবেক নামে তার বেটা তত্ত্বকথা তাই সুধাবি। সূচি অসুচিরে লয়ে দিব্য ঘরে গবে সুবি যখন দুই সতীনে পীড়িত হবে তখন শ্যামা মাকে পাবি অহংকার অবিদ্যা তোর পিতামাতায় তাড়িয়ে দিবি যদি মোহ গর্তে টেনে লয় ধৈর্য খোঁটা ধরে রবি ধর্মাধর্ম দুটো অজা তুচ্ছ খোঁটায় বেঁধে থুবি যদি না মানে নিষেধ তবে জ্ঞান খড়গে বলি দিবি প্রথম ভারজার সন্তানেরে দূর হতে বুঝাইবি যদি না মানে প্রবোধ জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি তবে বাপু বাছা বাপের ঠাকুর মনের মতো মন হবে সংসারে ঈশ্বর লাভ হবে না কেন জনকের হয়েছিল এ সংসার ধোঁকার টাটি প্রসাদ বলেছিল তার পাদপদ্যে ভক্তি লাভ করলে এই সংসারই মজার কুটি আমি খাই দাই আর মজা লুটি জনক রাজা মহাতেজা তার কিসের ছিল ত্রুটি সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি সকলের হাস্য কিন্তু ফস ফস্করে জনকরাজা হওয়া যায় না জনকরাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন সংসারে থেকেও এক একবার নির্জনে বাস করতে হয় সংসারের বাহিরে একলা গিয়ে যদি ভগবানের জন্য তিন দিনও কাঁদা যায় সেও ভালো এমনকি অবসর পে একদিনও নির্জনে তার চিন্তা যদি করা যায় সেও ভালো লোক মাগ ছেলের জন্য এক ঘটি কাঁদে ঈশ্বরের জন্য কে কাঁদছে বলো নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয় সংসারের ভিতর কর্মের মধ্যে থেকে প্রথমাবস্থায় মন স্থির করতে অনেক ব্যাঘাত হয় ফুটপাতের গাছ যখন চারা থাকে বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে প্রথম অবস্থায় বেড়া গুড়ি হলে আর বেড়া দরকার থাকে না গুড়িতে হাতি মেদে দিলেও কিচ্ছু হয় না রোগটি হচ্ছে বিকার আবার যে ঘরে বিকারের রোগী সেই ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল যদি বিকারের রোগী আরাম করতে চাও ঘর থেকে ঠাঁই নাড়া করতে হবে সংসারী জীব বিকারে রোগী বিষয় জলের জ্বালা বিষয়ভোগ তৃষ্ণা জল তৃষ্ণা আচার তেতুল মনে করলেই মুখে জল সরে কাছে আনতে হয় না এরূপ জিনিসও ঘরে রয়েছে যশিত সঙ্গ তাই নির্জনে চিকিৎসা দরকার বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয় সংসার সমুদ্রে কামক্রোধাদি কুমির আছে হলুদ গায়ে বেঁধে জলে নামলে কুমিরের ভয় থাকে না বিবেক বৈরাগ্য হলুদ সদসৎ বিচারের নাম বিবেক ঈশ্বরই সৎ বস্তু, আর সব অসৎ অনিত্য দুদিনের জন্য এইটি বোধ আর ঈশ্বরে অনুরাগ তার উপর টান ভালোবাসা গোপীদের কৃষ্ণের উপর যে রূপ টান ছিল একটা গান শোনো বংশী বাজিল ওই বিপিনে আমার তো না গেলে নয় শ্যাম পথে দাঁড়ায় আছে তোরা যাবি কি না যাবি বলগ তোদের শ্যাম কথার কথা আমার শ্যাম অন্তরের ব্যথা সইগো তোদের বাজে বাঁশি কানের কাছে বাঁশি আমার বাজে হৃদয় মাঝে শ্যামের বাঁশি বাজে বেরাও রাই তোমা বিনা কুঞ্জের শোভা নাই ঠাকুর অশ্রুপূর্ণ নয়নে এই গান গাইতে গাইতে কেশবাদী ভক্তদের বললেন রাধা কৃষ্ণ মানো আর নাই মানো এই টানটুকু নাও ভগবানের জন্য কিসে এইরূপ ব্যাকুলতা হয় চেষ্টা করো। व्याकुलता थे लाभ जाए